বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ওরমতুল্লাহিাত রাজিম ওমানিমিন সম্মানিত দর্শকবৃন্দ যুগে যুগে তারাই আল্লাহর কাছে প্রিয় হয়েছেন যারা তার পথে আহ্বান করেছেন তার পথে আহ্বান করেছিলেন নবী এবং রাসুলগণ তাদের অনুসারী ছিলেন সাহবাইকরাম রেদ আল্লাহ আলহিম আজমাইন এবং তা বেইনগণ আমাদের সম্মানিত ইমামগণ এরপরেই ধারা বজায় রেখেছেন আমাদের আলেমগন সমান দর্শকবৃন্দ বাংলা ভাষায় যে কয়েকজন স্বনামধন্য আলম রয়েছেন যাদের দাওয়াতের ব্যাপারে বিরাট ক্ষেত্র রয়েছে এবং তারা কাজ করেছেন দাওয়াতের ফিল্ডে তাদের মধ্যে একজন হচ্ছেন শয়েখ মাহমুদুল হাসান আমরা আজ তাকে আমাদের স্টুডিওতে আহ্বান করেছি আগেও তিনি এসেছিলেন আমরা তার কাছ থেকে আলোচনা শুনছিলাম কিভাবে দাওয়াতের পথে এগিয়ে যাওয়া যায় কীভাবে সঠিকভাবে দাওয়াত দেয়া যায় এবং কাদেরকে টার্গেট করে দাওয়া দিতে হবে তা আমরা শুনছিলাম আমরা এখন তার কাছে ফিরে যাচ্ছি তার কাছ থেকে আমরা জানবো আমরা গত পর্বে আপনার কাছ থেকে শুনছিলাম যে কম্পারিটিভ আলোচনা শুনছিলাম যে বিভিন্ন দেশে কিভাবে ইসলামকে শিক্ষা দেওয়া হচ্ছে আর মুসলিমরা কত কষ্ট করে তার শিখাচ্ছেন তাদের সন্তানদেরকে অথচ আমাদের দেশের সে সহজ ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও অনেক সময় আমরা দিন থেকে দূরে সরিয়ে রাখি আমাদের সন্তানদেরকে এবং তা যে একটি বড় খেয়ানত এবং তার জন্য যে আমাদের জিজ্ঞাসা করা হবে তা আপনি বলছিলেন আমরা আজকে আপনাকে শুনতে চাইবো যে ছোটো বাচ্চাদের ছাড়াও আমাদের কিন্তু আরেকটা শ্রেণী রয়েছে যাদের ব্যাপারে আমরা অনেক সময় উদাসীনতা ব্যক্ত করে থাকি এজন্য আমরা তাদের ব্যাপারে কি আমাদেরকে ধরপাক করা হবে না বা তাদের নিজেদেরও দায়িত্ব তখন এসে যায় যেহেতু তারা বড়ো হয়েছে এ বিষয়ে আমাদের কিছু আপনি আমাদের দর্শকদের জানাবেন নিঃহারা আমরা যদি কোনো অনেক দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব যে সেখানে আল্লাহ যুবকদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সুরা কাফের আমরা দেখতে পাই করে ইসলামের বা তাদের আদর্শ ইমানকে হেফাজত করেছে তার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন অত্যন্ত চ্যালেঞ্জিং এবং প্রতিকূল মুহূর্তে কয়েকজন যুবক যেখানে সেই যুগের বাদশাহ তাদেরকে প্রত্যলিকতার জন্য আহ্বান করেছিল এবং মূর্তি পূজার জন্য বাধ্য করেছিল সেই সময় কিছু যুবক সেখান থেকে তাদের বললো যে না আমরা এই মূর্তি পূজা করতে পারি না এটা আমাদের রব হতে পারে না সেটাই আল্লাহ বলতো তারা ছিল কিছু তারা তাদের রবের উপরে ইমান এনেছে যখন তারা ইমান এনেছে তখন আমি তাদেরকে আরো বাড়িয়ে দিয়েছি তাদের গাইডেন্স এবং সুপথ প্রাপ্তি এবং তাদের হেদায়তকে আমি বাড়িয়ে দিয়েছি তারা এরকম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে এখন তো তারা চিন্তায় পড়ে গেল আমরা যে পূজা করলাম না আমাদেরকে তো শাস্তি দেওয়া হবে তখন তারা দূরে সরে গেলেন এবং তারা একটি গর্থেও আশ্রয় নিলেন তারা তাদের রবের কাছে ফিরে গেছে হে আল্লাহ আমরা তোমার কাছে রহমত চাই এবং আমাদের জন্য পথ তুমি খুলে দাও এবং আল্লাহ পথ খুলে দিয়েছেন আমরা জানি এক পর্যায়ে কিন্তু সেই অত্যাচারী বাচ্চা তাদেরকে ধরে ছিল এবং তাদেরকে আনো হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা হলো তাদের মনের ভিতরে এত আত্মবিশ্বাস ছিল ইমানের উপর অটলতা সামনে দাঁড়িয়ে তারা বলছে না আমাদের রব মূর্তি হতে পারে না আমাদের রব হলো আমরা পত বিচ্ছুতির কথা বলতে হবে আমরা গমরাহির কথা বলতে হবে আমরা সেটা করতে পারবো না যে ইমানের উপর দৃঢ়তার যে দৃষ্টান্ত যুবকরা স্থাপন করেছে এবং তারা একটি গর্থে আশ্রয় নেওয়ার কারণে তাদেরকে সাবুল বিরাট জিনিস এই যুবক না হয়ে সেটা করা কঠিনিয়া তারা যুবকদের কথা এই জন্যই বলা হয়েছে কাজে আমরা এখানে দেখি যে কোরআনে এই সুরাটির এত বেশি গুরুত্ব যে সুরা কাহাফের দশটি আয়াত আল্লাহ সব ধরনের থেকে হেফাজত করবেন এটার ঘটনাই তো আল্লাহ বলেছেন আর সুরা কাফের পড়ার ব্যাপারটা আছে যে জুমার দিন সুরা কাহ করবে আল্লাহ তাদের অন্তরে একটা ডিভাইন লাই এবং একটা জান্নাতি আলো তাদেরকে দান করবে যে আলোটার প্রভাব পরবর্তী জুমা পর্যন্ত থাকলে কি হয় কুকুরের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কেউ তিনি শুধু ভালো মানুষদের সাথে থাকার কারণেই আমরা এটা বিরাট তার একটা বিরাট নজির দেখতে পাচ্ছি সুতরাং যারাই একইভাবে আমরা দেখি যে হাদিসেও যুবকদের মর্যাদার ব্যাপারে অনেক গুরুত্ব দেয়া হয়েছে আমরা জানি যে সাত ধরনের ব্যক্তিকে বিশেষ ছায়া দেয়া হবে যখন কেমতের ময়দানে দিয়ে বড় হয়েছে এবারতের ভিতর দিয়ে যারা বড় হয়েছে তাদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হবে কারণ বার্ধক্য অবস্থায় এবাদত করাটা স্বাভাবিক কারণ বুড়ো মানুষ যদি মসজিদে না যে গিয়ে বসে থাকে সামাজিক ভাবে বুড়ো মানুষটা নিজের সন্ধ্যে যৌবন বয়সে তখন তার মনে থাকে দুনিয়াকে দিকে চিরে নিয়ে যাবে এরকম তার মনে থাকে তারপরে দুনিয়াকে কাঁপানোর মতো শক্তি তার আছে তখনই সে যদি আল্লাহর কাছে আশীর্বার্থ হচ্ছে সত্যিকার আল্লাহ কে ভালোবেসে এসেছে ভয় পেয়ে এসেছে খুশি করার জন্য যৌবনের একটা চাকচিক্য আছে যৌবনের একটা হাত ছানি আছে এবং যখন যৌবনের হাত ছানিকে আমরা ইসলামের শিক্ষা দিয়ে আলোকিত না করি এবং সেটাকে যদি আমরা সঠিক পথে পরিচালিত না করি তখন কিন্তু এই যৌবনটা একটা ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং সেটাই দেখা যাচ্ছে যত পৃথিবীতে হয় সবগুলো অপকর্মের পালন করে আবার যত ভালো কাজ হয় আল্লাহনবী বলেছে আমাকে যুবকরা সহযোগিতা করে যেখানে অনেক বয়স্করা বিরোধিতা করেছে সেই সময় যুবকরা আমার পাশে এসে দাঁড়িয়েছে কাজে যুবকের সহযোগিতার কথা আল্লাহ নবী কৃতজ্ঞতার সাথে এবং ইসলামের বিজয়ের পিছনে তাদের ঘাম পরিশ্রম মূল্যবান অবদান তারা রেখেছেন এই জন্য যুবকদেরকে আমাদের মর্যাদা দিতে হবে তবে যুবকদের দিনের দাওয়াত কিভাবে অ্যাক্টিভলি পরিচালিত করা যায় তাদের নৈতিক মানকে বাড়ানো যায় ভালো পথে পরিচালনা করা যায় এ ব্যাপারে মা বাবার যেমন দায়িত্ব আছে তেমনিভাবে সমাজেরও দায়িত্ব আছে শিক্ষকের যেটা প্রভাব আমরা দেখি যে এমন এমন লোকগুলো যুবক অবস্থায় যারা প্র্যাকটিসিং ছিল না দিন চর্চা করে নাই নৈতিকতা শিখে নাই তারা যখন দায়িত্ব পায় কোন মন্ত্রিত্ব পায় অথবা কোন এমপি হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় তখন তারা নৈরাজ্য সৃষ্টি করে এবং সম্মানিত ব্যক্তিদেরকে অপমান করে এবং রাষ্ট্রীয় কোষাগারকে ব্যবহারের ক্ষেত্রে তারা কোনো ভয় ভীতি তারা পায় না কারণ তারা সেইভাবে বড় হয়েছে কাজে আজকের যুবক তো আগামী দিনের সমাজের নেতৃবৃন্দ এই যুবকগুলোকে সঠিক পথে পরিচালিত করা এবং দিনের দাওয়াত তাদের প্রতি বিশেষভাবে দেওয়া খেয়াল করেছেন আপনি বিশেষ করে বেলাল রা দিল্হ আমার এরা কিন্তু যুবক সিং এ ছিলেন এবং জায়দ উবিনেসার ছোট হল যুবক সিং ছোট না বড়ই হয়েছিলেন জায়দুবনী হারে সার যুবক সিং এ ছিলেন তো এরা কিন্তু এবং আল্লা তারা সাহায্যে হওয়ার গৌরব অর্জন করেছেন এই জন্য যুবকরা কিন্তু এই সময়টা একটা উদারতার সময় থাকে যুবকদের মধ্যে উদারতা থাকে একঘ কম থাকে এবং গজের মতো সাদা কাগজেন সেটা হয়ে যায় ভালো চাষ হবে যুবকদের চিন্তা চেতনা এবং তাদের মনোভাব সেটা হচ্ছে উর্বর তাদের মনোমাইন্ড বুঝে কথা বলা সে অনুসারে চলা এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় নিজেও যুবকদের খেয়াল রাখতেন তোমরা যখন সামর্থ্য থাকবে বিবাহ করার আর্থিক সামর্থ্য তখন তোমরা বিবাহ করো কিভাবে তারা ইম্যান হেফাজ করতে পারে আলোচনা শুনবো তবে একটি বিরতির পরে সমাজ দর্শক আমরা একটি বিরতি যাচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসবো মোতারমের কাছ থেকে কিভাবে যুবকদেরকে তিনি দিক নির্দেশনা দেবেন কিভাবে যুবকরা সঠিক পথে পরিচালিত হতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন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 So, if Jesus Christ, peace be upon him, bide for three days, who control the world? let me if him God died? The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to yeah. be wrong. Look, Dr. Jakirat Sange Aalap Kori, Prati Sonibar, Ratshara Shattai, Apuna Shamprachar, Shakaal Shadeen Otaai, Bangladeshe, Peace TV, Allah Ar জানবো মানুষ তো আদম সন্তান বিন আব্বাস মুজফার বিনসিম আক্রমুজাম বিন আব্দ সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের ण देखु परिणती परवर्ती अनुष्ठान पिस ইসলাম কিভাবে গুরুত্ব দিয়েছে সেই জিনিসগুলো আমরা জেনেছি আমরা তার কাছ থেকে বাকি আলোচনা শোনার জন্য এখন তার কাছে ফিরে যাচ্ছি যে মোহতারাম আলোচনা করছিলেন ধন্যবাদ আসলে যুব শ্রেণীর গুরুত্বের কথা আমরা বলছিলাম তাদের মধ্যে দিন প্রচারের চেষ্টা করা দরকার জন্য কারণ তাদের চিন্তা চেতনা মনোভাবটা এখনো উর্বর সেখানে আপনি যেটা চাষ করবেন ইসলাম চাষ করলে ইসলামের ভালো ফসল আপনি দেখবেন সেখানে নাস্তিক্যবাদ করলে সেখানে ফল দেখবেন। সেখানে নীতিহীনতা চাষ করলে তাদেরকে অনৈতিক অবস্থায় আপনি দেখতে পাবেন জি জি জি আর এই কারণেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুবকদের প্রতি আমরা যথাযথ ভূমিকা পালন করব। প্রশ্ন হলো যে আমরা তো যুবকদের কীভাবে তাদেরকে দিনের পথে আনা যায় এবং ইমান তাদের অন্তরে কিভাবে গ্রথিত করা যায় সেটার ব্যাপারে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া দরকার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর উত্তরে আমরা বলতে পারি যে আমরা বিভিন্ন উপায়ে যুবকদেরকে ইসলামমুখী করার জন্য আল্লাহর সাথে তাদেরকে কানেক্টেড করার জন্য চেষ্টা করতে পারি এক নাম্বার যেমন প্রতিটি পাড়া পাড়ায় যদি অনেক ক্লাব থাকে স্পোর্টস ক্লাব থাকে এবং বিভিন্ন ক্লাব থাকে এই ক্লাবগুলোতে যারা ইসলাম প্রিয় মানুষ আছেন তারা যদি এরকম স্পোর্টস ক্লাব ঠিক আছে সেখানে তারা খেলাধুলা এবং বিনোদনের জন্য ব্যবস্থা করবে পাশাপাশি যদি একটা লাইব্রেরিও থাকে এবং ওই লাইব্রেরি ইসলামের কিতাবগুলো থাকে মৌলিক কিতাবগুলো থাকে প্রয়োজনীয় কিতাবগুলো থাকে আকিদা আমল ইত্যাদি শেখার জন্য তাহলে এটা তাদেরকে একটা স্পোর্টস পাশাপাশি শরীর চর্চার পাশাপাশি আত্মা চর্চার ব্যবস্থা হবে এবং তারা কিতাবগুলো পড়বে এবং ওই লাইব্রেরি কেন্দ্রিক প্রতিটি পাড়া মহল্লায় ফোকাসিং অন ইউথ যুবকদের উপর ফোকাস করে আলোচনা জিনিস আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে মসজিদমুখী করতে হবে সেটাই অবশ্যই মসজিদমুখী হবে যখন তাদেরকে মসজিদে বিশেষভাবে দাওয়াত করা হবে আলোচনা করা হবে তখন মসজিদের সাথে তাদের হবে মসজিদের গুরুত্বপূর্ণ আপনি যদি রাখেন কিছুক্ষণ পরে সেটা প্রাণ হারিয়ে ফেলবে এটা মাছের জন্য সবচেয়ে সুন্দর জায়গা হলো পানির ভিতর তাকে রাখতে হবে তখন সে প্রাণ থাকবে ইমানদার যখন মসজিদে থাকবে বা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে তখন কিন্তু সে প্রাণময় থাকবে উজ্জীবিত থাকবে এবং আল্লাহ নবী সেই জন্য বলেছেন যাদেরকে বিশেষ মর্যাদা দেয়া হবে তাদের মধ্যে একজন ব্যক্তি আছে আরো যে মানুষের অন্তরটা মসজিদের সাথে ঝুলানো অর্থাৎ কখন মসজিদে যাওয়ার সময় হচ্ছে কখন জোর টাইম কখন আসরের টাইম এবং বেশি সময় মসজিদে থাকার একটা প্রেরণা মসজিদে বসে তেলাওয়াত করে ইবাদত করে কিতাব পড়ে ইত্যাদি এই যে মসজিদে আসা যাওয়ার একটা অনুপ্রেরণা এবং প্রচন্ড আগ্রহ এটা কিন্তু আল্লাহর কাছে আর যে আল্লাহর ঘরে থাকবে সে আল্লাহর মেহমান সম্পর্ক কমে যাবে এটা আমরা এইভাবেই বুঝতে পারি যার বাড়িতে বেশি আমরা আসা যাওয়া করি তার সাথে আমাদের সম্পর্ক প্রগাঢ় হয় আর যার বাড়িতে বছর দুই বছর এক যায় অর্থ তার সাথে সম্পর্কটা একটু কম আমরা ইউরোপে ব্রিটেনে ইসলামের প্রসারের ব্যাপারে অনেক আলোচনা করেছি সেখানে কিন্তু ইসলাম প্রসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুবকরা কিভাবে তারা পালন করছে আপনি আশ্চর্য হবেন প্রতিটি ইউনিভার্সিটিতে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি অফ লন্ডন যত প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি আছে এমন কি যত ব্রিটিশ ইউনিভার্সিটি আছে সবগুলোতে একটা মুসলিম স্টুডেন্টদের একটা সোসাইটি থাকে মুসলিম স্টুডেন্ট সোসাইটি বলা হয় এবং মুসলিম স্টুডেন্ট সোসাইটিরা তারা সার্কল করে অর্থাৎ বৈঠক করে ইসলাম সম্পর্কে আলোচনা করে ফান্ড করে গরিব দুঃখী রাষ্ট্রগুলোতে বিভিন্ন জায়গায় যে ডিজাস্টার হয় প্রাকৃতিক দুর্যোগ হয় ওই সব জায়গাগুলোতে সহযোগিতার জন্য তারা বিভিন্ন ওয়েতে ফান্ডারাইজ করে এবং মেয়েরা ছেলেরা তারা দিনের কথাগুলো লিফলেট বিতরণ করে এমনকি আপনি আশ্চর্য হবে অনেক অনেক জায়গায় টাউন সেন্টার যেটা সিটি সেন্টার অর্থাৎ ব্যস্ততম এরিয়া যেখানে মানুষ সমবেত হয় বেচা কিনা হয় শপিং মল সেন্টারসগুলো থাকে ওই জায়গায় যুবকরা দাঁড়িয়ে ইসলামের বিভিন্ন লিফলেট বিতরণ করে ইসলামের দাওয়া নন মুসলিমদেরকে দেয়াল্লা পালন করে এবং তারা যখন এসব সিটি টাউন এইসব দাঁড়ায় তারা বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলে বলে ইসলামের ব্যাপারে অনেক আছে তাদের সাথে কথা বলে ইসলামের ব্যাপারে জানার জন্য মসজিদেও আসে শুধু টাউন সেন্টার না এমনকি হসপিটালগুলোতে আমরা দাওয়া স্টল করি দাওয়া স্টল হলো যে আপনি হসপিটালের একটা কর্নারে কিছু বই পত্র কাগজ নিয়ে দাঁড়াবেন এবং করে জায়গাতে যুবকদের যেন ইনভলভ করা হয় এভাবে আমাদের চেষ্টা করা উচিত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে কিভাবে আমরা যুবকদের দাওয়াতের দিকে দাওয়াতের সাথে ইনভলভ করতে পারবো দাওয়াতের ইসলামী দিকে আহ্বান করতে পারবো এখানে আমরা মুসলিম দেশগুলোতে আমাদের কর্তৃপক্ষের উচিত যেন মুসলিম স্টুডেন্ট প্রতিটি হলে হলে তারা দিনে দাওয়াত চর্চা করতে পারে বৈঠক করতে পারে আলোচনা করতে পারে এবং অন্যদের কাছেও দিনকে প্রচার করতে পারে একটা উপায় হলো এটা যে আমরা লাইব্রেরি করে করে বিভিন্ন জায়গায় এটা করতে পারি তারপর দাওয়া সার্কেল করতে পারি দাওয়া স্টল করে দাওয়াতের কাগজপত্র বিতরণ করতে পারি একইভাবে অনলাইন দাওয়া অনেক অ্যাক্টিভিটিস করা যেতে পারে যেটা যুবকদেরকে সেখানে কাছে টানা যায় ওয়ার্কশপ করা যেতে পারে যুবকদের জন্য এবং লিডারশিপ তৈরির জন্য বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম এবং কনফারেন্স করা যেতে পারে বিভিন্ন জায়গায় যাতে করে যুবকরা ইসলামের দাওয়াতের সাথে যদি অনেকে আছে বন্ধু বান্ধবের সাথে আড্ডার নেশা ঘরে থাকতে পারে না এবং জায়গায় জায়গায় মোড়ে মোড়ে তারা আড্ডা দেয় নানা জায়গায় আড্ডা দেয় আর আড্ডা যখন দিতে থাকে অনেক সময় খারাপ বন্ধুর খপ্পরে পড়ে যায় অনেক ভালো পরিবার কেন নেশার কারণে এবং সে যদি ভালো অবস্থা থাকতো কাজ করতো না খারাপ বন্ধুর সাহায্য আর এই খারাপ বন্ধুদের সহযোগিতার কারণে সন্ত্রাস করে নেশা করে আর ড্রাগ এবং এটা সকল পাপাচারের মূল মূল এবং একটা ছেলে বা যুবক যুবতী যখন নেশাতে পড়ে যাবে ড্রাগে এডিক্টেড হয়ে যাবে তখন সে যেকোনো অনাচার করতে পারবে এবং ওই তার নেশার পয়সা জোগানোর জন্য মা কে হত্যা করতে পারবে বাবা কে হত্যা করতে পারবে চুরি করতে পারবে নেশা এমন একটা জিনিস তাকে নেশায় বিবর করে রাখবে এই জন্য এই যে বাচ্চারা এবং আমাদের যুবক যুবতীদের সারা পৃথিবীতে যেমন ড্রাগ এডিকশন এডিকশনের কারণে আরো অন্যান্য পাপাচার গুলো করা চারে তারা নিয়োজিত হয়ে যায় এগুলো করে কারণ এমন একটা বাচ্চা আছে সেখানে তাকে হত্যা করা অথবা বেবিচার করা একটা নারী আছে তার সাথে বেবিচার করা সে ধার্মিক ব্যক্তি হয়ে যে তিনটা তোমার খ্রিস্ট করবে যে বেবিচার করা এটা খুব খারাপ কাজ তারপরে একজনকে হত্যা করা এটা মহাপাপ এবং মদ পান করা এটাও পাপ কোনটা করবে তারপরে চিন্তা করলো যে একটা নারীর সাথে করলে এটা দুইজনে মিলে পাপ আচার হচ্ছে এটা বড় গুণা হবে আর একটা মানুষকে জীবন্ত হত্যা করা এটা তো করাই যাবে না এই তিনটার মধ্যে সেই চিন্তাগুলো সবচেয়ে কম ক্ষতিকর হবে মদ পান আমি এক গ্লাস পান মদ পান করে ফেল সে ওই চিন্তা করে মদ পান করে ফেললো আর মদ পান করার কারণে তার নেশা ড্রাঙ্ক হয়ে গেল নেশা খোর হয়ে গেল। তখন একে হত্যা করে ফেলে তখন সে হত্যাও করলো এখন যে আন্ডার ইনফ্লুয়েস অব অ্যালকোহল মানুষ কত পাপাচার করে তিনটা সে করলো এই সে যেটাকে সবচেয়ে ছোট মনে করছিল আর সময় দিতে পারছি না আমাদের সময় শেষ হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আপনার কাছ থেকে যা জেনেছি তা আমাদের যুবকদের জন্য অনেক উপকারী হলো আমরা বিশ্বাস করি আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনাকে ধন্যবাদ এবং সকল দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সময় দর্শকবিন্দু আমরা মহতারাম শেখ মাহমুদুল হাসানের কাছ থেকে জেনেছি কিভাবে যুবকদেরকে ইসলাম মুখী করা যায় এবং তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখা যায় আমরা এইগুলো আমল করতে চেষ্টা করব। আমাদের নিজেদের ভাই আছে আমাদের সন্তান সন্ততি আছে আমাদের যারাই আছে আত্মীয় স্বজন সবাইকে আমরা যুবক যারা তাদেরকে ভালোভাবে ইসলামের দিকে নিয়ে আসার জন্য এবং সেখানে ধরে রাখার জন্য আমরা প্রচেষ্টা চালাবো দর্শকবিন্দু আমাদের আজকের সময় শেষ হয়ে গেছে দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি Ah, ah, ah, ah. ah, ah.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 দেখুন রিয়াজুসলে প্রতি সোমবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায় ইসলাম যে করে অধিকারের রক্ষা শততার সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্য পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য বাংলায়। দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাকিরের অন্তরিক বার্তা चौतरीश हे नबी भलोदा तुम भलो दिए मंद के देखो जरा तुम बिरोधता परम बंधु शत्रु के परित ना करय करन के